السلام عليكم رحمة الله بركاته الحمد الله نحمدستين هو استغ هو أؤمنن بهه عليه وصله صّم على نبينا محمدوع عليه وصح يجمعين أ بعد فعذ بالله من الشط الرجيم وَعبد الله وَلا تُشتك به شئ وَبلو داين حسناذ القرب وال يتم শ্রোতাগণ আমরা অধিকার নিয়ে আলোচনা করছি ধারাবাহিক ভাবে পৃথিবীর কোথাও যদি কোনো অধিকার স্বীকৃত নাও থাকে বা বহু ঝড়ঝা পারি দিয়ে বহু চিন্তা ভাবনা করে কিছু কিছু অধিকার যদি স্বীকৃত ও থাকে তার বাস্তবায়ন কতটুকু কিন্তু ইসলাম অনেক অধিকার নির্ধারণ করে দিয়েছে সে মানুষের স্বার্থে মানুষের কল্যাণে জনগণের সুবিধার্থে জনগণের মনস্তাত্ত্বিক জনগণের পারিবারিক সামাজিক জাতীয় রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে সেগুলার প্রত্যেকটাই সুন্দর সেতু বন্ধন রচনা করে দুনিয়া খেরাত উভয় জগতের মঙ্গলের জন্য সেগুলো হয়ে যায় অত্যন্ত উপযোগী অবলম্বন আল্লাহ ওয়ুলা বলে তোমরা আল্লাহরে তার সাথে কারও শরিক করো না এহসান করো সদ্ব্যবহার করো উত্তম আচরণ করো ওয়াবি দিল তোমাদের আত্মীয় স্বজনের সাথে সাথে ফকরিরদের সাথে ওয়াল যারে দিল এবং তোমার পুরুশী আত্মীয় পুরুষি যে তার সাথে এবং দূরবর্তী পুরুষি তাদের সাথে মুসলিউদ্দিন ডানে ইউসুফামে রয়েছেন সম্মুখী দেখে শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং আমার একান্ত পাশে রয়েছেন শেখ আমান উল্লাহ বিন ইসমাইল মাদানী দীর্ঘ আয়াত আমরা শুনছিলাম আয়াতের আবুল আলমিন সকলের অধিকার এবং হক এগুলো আদায় করবার জন্য আমাদেরকে সরাসরি এই আয়াতের মূলত এই পৃথিবী এটা সুখময় হোক এটা শান্তিময় হোক এবং পরস্পরের সম্পর্ক আস্থা বিশ্বাস এগুলো সুন্দর হোক এবং একটা সুন্দর সুশৃঙ্খল একটা পরিশীলিত পরিমার্জিত পবিত্র সমাজ এই পৃথিবীতে আল্লাহ আল্লাহবাল সুরানুগতির ভিতর দিয়ে তারা জীবন পরিচালনা করবে মহান রব্বলা আলামিন এটাই চান আমরা একটু পরে আসবো আপনার কাছে আত্মীয় স্বজনের হক উপর যদি একটু আত্মীয় স্বজন বলতে আমরা যা বুঝি তা মোটামুটি তিন ভাগে বিভক্ত একটা হল বংশসূত্রে আরেকটা হলো বিবাহ সূত্রে আর আরেকটা হল দুধপান সূত্রে এই তিন সূত্রে আত্মীয়তা সৃষ্টি হয় আর আত্মীয়তা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যাপারে আল্লাহ পাক বলছেন তো এখানে মর্মে আরো হাদিস রয়েছে গুরুত্বপূর্ণ যে রসুল বলেছেন যে আল্লাহ পাক যখন আত্মীয়তার এই বন্ধনটা সৃষ্টি করলেন তখন আল্লাহ পাক বললেন তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখব আর তোমার সাথে যে ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করবো তো আত্মীয়তার অনেক হাদিস রয়েছে রসল সাল আলসালাম বলেছেন যে সাদাকা যদি অন্য লোককে দেওয়া হয় যতটুকু সোয়াব হয় আত্মীয় স্বজনকে দিলে অনেক বেশি সোয়াব হয় আত্মীয় স্বজনের প্রতি দেখশন করা খোঁজখবর নেওয়া তাদের জন্য দোয়া করা তাদের কল্যাণ কামনা করা এমনকি আত্মীয় স্বজনের কোনো ক্ষতি করে দেওয়াটা অন্যজনের ক্ষতি করার চেয়ে বেশি পাপ যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাদিস বোখারি মুসলিম এই হাদিসে খুব ভালোভাবে এটা ফুটে উঠছে যে মানুষের জাননাতে যাওয়াটা নির্ভর করে আত্মীয় স্বের সাথে একটা ভালো সম্পর্ক রাখা এই জন্য সম্পর্ক বজায় রাখে এই জন্যই আমি তার সাথে আত্মীয়তা ভালো রাখব মূলত এর নাম আত্মীয়তা নয় কোনো আত্মীয় স্বজন সেটা বিবাহের পক্ষ থেকে হোক বা বংশসূত্রে হোক বা দুধসূত্রে হোক সেটা যেটাই হোক না কেন একজন যদি বোঝা যায় যে আমার সাথে সে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করছে তাহলে আর একজন হবে আমার আপনার উচিত হবে সেটাকে বজায় রাখা রাসুল বলছেন যে একজন সম্পর্ক রাখবে তাহলে আমি রাখব এটা নয় বরং একজন ছিন্ন করতে চাচ্ছে আমি সেটাকে আহ চেষ্টা করব বজায় রাখার আত্মীয়তা বহাল রাখার কেননা রাসুল সাল সাল্লাম এভাবে আদেশ করছেন সিলমান মান কাতা এরকম মানুষ এ বাদত স্বজনের মধ্যে যারা নামাজ পড়ে না রোজা করে না দিনই চলে না তাদের সাথে কি ধরনের আচরণ হবে আমাদের এখানে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এটা অত্যন্ত জরুরি যারা নামাজ পড়ে না রোজা আল্লাহ যারা উদাসীনতা প্রকাশ করে তাদের সঙ্গেও আমাদের তাদের এই আমাদের ঘৃণা করতে হবে যে তারা অন্যায় করতেছে কিন্তু অন্তরে তাদের জন্য ব্যথা এবং তাদেরকে বোঝাবার জন্য আমাদের প্রাণান্ত করার চেষ্টা চালাতে হবে যে কি করে তাকে আমি বুঝাতে পারি নিয়ে আসতে পারি আল্লাহর পথে সেই জন্য আল্লাহর এবাদত পড়ে এভাবে আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া তার সাথে যোগাযোগ রাখতে হবে সে যদি উপেক্ষা করে চলে তাহলে তাকে কাছে নিয়ে আসার চেষ্টা করতে হবে এটাই শরীয়তের দৃষ্টিকোনাল রাহেমাতুন বিলাস এই আত্মীয়তা সম্পর্কটা একদা আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় বলছে যে মান অসালানী অসালাহুল্লাহ ও মান কাতারানী কাতাহুল্লাহ আমি আত্মীয়তা সম্পর্ক বলছি এটা যেন একটা রূপরেখা আল্লাহর নবী এটা বোঝানোর জন্য ওই জিনিসটাকে এইভাবে বলছেন জায় সারা জি আল্লাহ তালন আল্লাহ রসুলের বিবরণটা এইভাবে দিচ্ছেন যে আল্লাহ রসুল বলছেন যে আত্মীয়তা সম্পর্ক যেন একটা রূপরেখা যে আল্লাহর আর্সকে ধরে ঝুলন্ত অবস্থায় আছে এবং বলছে যে মান অসালানী অসলাহুল্লাহ যে আমাকে গ্রহণ করবে আল্লাহ তাকে গ্রহণ করবেন অর্থাৎ যে ব্যক্তি আত্মীয়ত সম্পর্ক ভালোভাবে বজায় রাখার চেষ্টা করবে আল্লাহর দয়া তার উপরে হবে অমান কাতানি কাতাহুল্লাহ আত্মীয়ত সম্পর্ক বলছে যে আমাকে যেই ছিন্ন করবে যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করার চেষ্টা করবে কৌশল অবলম্বন করবে এড়িয়ে চলবে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন আল্লাহ তার প্রতি দয়ার দৃষ্টি দিবেন না রহমতের দৃষ্টি দিবেন না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিষয়টি খুব একটা বড় বিষয় আর খাদি যারা যে আল্লাহ তালা আনহা যখন আল্লাহ রসল্ল এসে তার একটা বিপদের খবর দিলেন গাড়ে হিরে থেকে এসে যে আমি ভয় পাচ্ছি তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো সাথে আপনি যথাযথ ভালো আচরণ চেষ্টা করেন আর যারা এমনটা করে আল্লাহ তার ক্ষতি করবেন না বলেছিলেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা আবার আলোচনায় ফিরে আসব আপনারা আশা করি সে পর্যন্ত অপেক্ষা করবে ইনশাআল্লা আসসালাম স্বজনের অধিকার নিয়ে আমরা আলোচনা করছিলাম এখন আমরা আলোচনা করব পুরুষির অধিকার এবং হক নিয়ে এই পুরুষী সাধারণত তিন প্রকার দেখা যাচ্ছে মুসলিম আত্মীয় তারপরে হলো মুসলিম অনাত্মীয় পুরুষী প্রতিবেশী যদি আত্মীয় হন সেখানে কারাবা হাক হক ইসলাম হকুল ইসলাম যে সে একজন মুসলমান ভাই হিসেবেও আহ তার একটা হক আছে যেরকম হকুকুল মুসলিম সীতা একটা অন্য একটা হাদিসের ভিতরে আছে সেই হিসাবে একজন মুসলমান ভাই হিসাবে একটা হক আছে আবার আত্মীয় হিসাবে একটা হক আছে আবার প্রতিবেশী হিসাবে একটা হক আছে তিনটা হকের হতে সে অধিকারী এবং তিনটা হক তাকে দিতে হবে যার অনল হাককান এবং দ্বিতীয় যার যিনি অনাত্মীয় আত্মীয় নন কিন্তু প্রতিবেশী এবং মুসলিম যে হকুল ইসলাম ও হাককুল জিওয়ার তার প্রতিবেশী হিসাবে একটা হক আর ইসলাম হিসাবে একটা হক আর প্রতিবেশী তারা কাপের এই করে সেইখানে স্পষ্ট সুরাত আয়াত নম্বর ছয় সেখানে আশ্রয় ছিল আশ্রয় দিতে হবে তাকে আর কাফের যদি পরশি হয় একটা হক সে পাবে সে হলো যে পড়শির সবসময় খায়ের খাই করবে কল্যাণ কামনা করবে এবং অনুপস্থিত থাকলে তার মাল সম্পদ দেখে রাখবে তারা বোঝা যাচ্ছে যে প্রতিবেশী হক মূলত বেশি রাখে থাকে বলছেন যে রসুল সাল্লা বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তির প্রতিবেশী তার হাত এবং তার মুখের কষ্ট থেকে নিরাপদে থাকে না এজন্য আবহাওয়ার বলছেন যে আল্লাহ রসুল বলেছেন যে আমাকে বারবার এসে বলছেন যে প্রতিবেশীর হক যে এত আমাকে বলতে লাগলেন বলার গতিতে মনে হচ্ছে যে কখন বলবেন যে প্রতিবেশীকে তোমার সম্পদের হক দিতে হবে মানে প্রতিবেশীর বিষয়টি রাসুল সাল্লাম আসলে এখানে প্রতিবেশীদের হুকুক সম্পর্কে যে এত গুরুত্ব আরোপ করা হয়েছে এর মূল কারণ একটা এই আমার কাছে যেটা মনে হয় যে মানুষের যার সঙ্গে ঘুম থেকে উঠলেই দেখা এবং আবার বাসায় ফিরতেও দেখা যার সঙ্গে সীমানা নিয়ে যার সঙ্গে সীমানা রয়েছে এই সংঘাত এবং বিবাদ বিসংবাদ কলহ বিবাদ এগুলো সব এইদের সঙ্গেই হয়ে থাকে এই এই সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তো এই কারণে লোক রাস্তা যার সঙ্গে দেখা হয় বা কখনো দেখা হয় না তার সঙ্গে রসুলাম প্রতিবেশীদের হকুকের প্রতি এবং সদ্ব্যবহার করার প্রতি এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যেখানে সংকট হতে পারে সেখানে জন্য সংকট এড়িয়ে চলি আমরা এবং সেই আমার প্রতিবেশীর সঙ্গে যদি আমার সম্পর্ক ভালো থাকে এবং সবার যদি তার সম্পর্ক সেই সোসাইটি সেই সমাজ অনেক সুন্দর হবে যেখানে সম্পর্ক সম্পর্ক রাখে একজন আরেকজনের সহযোগিতা এগিয়ে আসে তাহলে সেটা এমন একটা সমাজ হবে যে সমাজে যার্নাতের সৌরভ বা যার্নাতের সুখ সেখানে বুয়ে যাবে আমাদের যে ভাড়াটি আছে ঢাকা শহরে বিশেষ করে ধরতে পারি যেহেতু একজন ল্যান্ডলর্ড বাড়ির মালিক তার আন্ডারেই সে থাকে তার ভালো মন্দ সুখ সুবিধা আবরু দেখে রাখার দায়িত্ব বাড়িওয়ালার বাড়িওয়ালার ছাত্র সে বাস করে আমাদের বৈরিক সম্পর্ক কোন বাড়িওয়ালা মনে করেন তার বাসায় যারা থাকেন তারা যেন এই প্রজার মতো অপরাধীর মতো আমার যারা বাসায় থাকেন তারা নিজেদেরকে একটু ইনফারিটি কমপ্লেক্সে ভুগেন যখন আমাদেরকে এত খালি তেত্ত বিরক্ত করে দেখতে পারেন আমরা যতটা ভাই তার ক্ষতি করি ভাঙ্গা দেমু যোগাযোগের অভাবের কারণে হয় বাড়িওয়ালা এবং ভাড়াটিয়াদের মধ্যে মাঝে মাঝে বৈঠক হয় মাঝে মাঝে সলা পরামর্শ হয় আদান প্রদান হয় আসা যাওয়া হয় এই সমস্ত যদি হয় ছেলে পিলেদের সাথে আমাদেরকে আচরণ করতে হবে যারা যারা আছে আশপাশে অবশ্যই দেখা যায় খালি ঝগড়া লাগে মনে হয় অনেক অনেক জায়গা এগুলো তো মূলত কথা ওটাই যে মানুষ যখনই এসব হাদিস হাদিসগুলির প্রতি পূর্ণ দৃষ্টি দিবে না তখনই প্রতিবেশীর বা যারা নিয়ে আছে বা নিচে যারা নিয়ে আছে তাদের ছেলে সাথে ভালো আচরণ হবে না একজন প্রতিবেশীর সাথে যেমন আল্লাহ আল্লাহর রসুল ভালো আচরণ করতে বললেন তেমন তার ছেলে মেয়ের প্রতিও তাই করতে বললেন কেন আল্লাহ রসুল বলছেন যে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত মোমেন হয় না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসছে প্রতিবেশীর জন্য না ভালোবাসা না ভালোবাসেন অন্যের জন্য এক শব্দ এসেছে আর অন্য শব্দ এসেছে বিয়ানুষ্ঠান কোন দৃষ্টিভঙ্গি নাই জোরে জোরে চিৎকার গান ছেড়ে দিচ্ছে গাড়ির হরন দিচ্ছে প্যাপ করে এগুলা কোন ধরনের আচরণের মধ্যে পড়ে এটা তো সহজে আমরা বুঝতে পারি আচরণ উচ্চারণ কেউ কষ্ট না এ সমস্ত গান এগুলো করে কর্কশ আওয়াজ করে প্রতিবেশীদেরকে কষ্ট দিচ্ছে প্রতিবেশী যেন কষ্ট না দেয় না যে কষ্ট না দেয় আইনগত ছাড়বেই ছেড়ে দিয়ে তারপরে বানাবে জায়গা ছাড়া করছে আরেক পরশি পরে করছে জায়গা আসে ছাড়বে না চাপা এদের অন্ধকার করে দেবে এখন পড়শির উপর একটা অত্যাচার তারপর বিল্ডিং করছে সমস্যা হচ্ছে বাহিরে ভাঙ্গে আনতে পারে সে না ওইখানে ঘরের পাশে তার ইট ভাঙতে হবে ঘুর করে আওয়াজ হবে ধুলা উড়বে পড়ালেখার অসুবিধা মানুষকে আলাদা অসুবিধা কাজের সময় সতর্কতা অবলম্বন করবে যাতে আশেপাশের লোক ক্ষতিগ্রস্ত না হয় এ সমস্ত মানে মোটামুটি মৌলিক যে বিষয়গুলি দেখা দরকার সেই বিষয়গুলি অন্যান্য জায়গার তুলনায় এখানে বিশেষভাবে দেখতে হবে জি জি আর এখানে মারার ক্ষতিও আছে দিনের ক্ষতি যেমন আছে আমি তার পাশেই বাস করব এখন বাড়ি বানানোর কষ্ট দিয়ে তাহলে বিষয়টি এরূপ কেননা একজন আর চেয়ে হয়তো বা কিছু কমবেশ করবে নইলে পিতা মাতার ব্যাপারে আল্লাহ আল্লাহতালা আল্লাহ রসল অনেক বলেছেন কেন আমি যখন বাল্য ছিলাম তখন তো আমার পিতা আমাকে খুব আদর করতেন চুমো খেতেন কিন্তু আমার পিতা যেদিন পেশাব পায়খানা করে বিছানে পড়ে আছে যেদিন আমার স্ত্রীকে বলেও হয় না সেদিন আসলে আমার পিতাকে মূল্যায়ন করতে হবে এই জন্যই আল্লাহ এবং আল্লাহ রসল এত বলেছেন ঠিক পড়া প্রতিবেশীর বিষয়টা যেভাবে হোক একটা জটিল পরিস্থিতি আছে যতক্ষণ পর্যন্ত সে তার প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত না থাকছে তো বোখারে মুসলিমের হাদিস এত হাদিস এবং এত ব্যাপক আলোচনা এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে প্রতিবেশীর কিছু না কিছু ভুল থেকেই যাবে থেকেই যাবে ধৈর্য ধারণ করতে হবে যদি বলছেন যে ইন্না সারা নাসে কেয়ামা সবচেয়ে মন্দ মানুষ হচ্ছে খারাপ মানুষ হচ্ছে ওই যার অন্যায়ের কারণে আর তাকে থাকতে চাই এখন আমার মনটা যে প্রতিবেশী চলে যেত এ প্রতিবেশী চলে যেত তার অত্যা সহ্য করতে পারছি না এরকম একটা হয়ে যায় আল্লাহ রসুল বলছেন যে এইরকম ব্যক্তি কেয়ামতের মাঠে আল্লাহর কাছে আমি বাঁচি মানে পড়সি পাশ আশপাশে সুন্দর পড়শু আছে খারাপ পরশু আছে আশা করে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আমার উত্তম পড়শি হবো আল্লাহ পরস্পর পরস্করে সহযোগিতা করব। পরস্পর পরস্পর কষ্ট দিব না আর উপলব্ধি করবো মনস্তাত্ত্বিক ব্যাপারে কষ্ট হতে পারে সবসময় তো প্রতিবেশী নিজেকে হাত থেকে একটু ফেলে দিয়েছে ঝগড়া করা যাবে না প্রতিবেশীর ছেলে একটা বল ঢাল দিয়েছে খুনা করে লাগানো যাবে না সাফা সাপি তো করা যাবে না বুঝতে হবে প্রতিবেশীর একটা মুরগি এক ঠোকার ওইটা নিয়ে তো তুমি আমার করে ফেলান যাবে না তারপরে ইচ্ছা করে ছাগল লাগাই তো খাওয়াই থাকে এটা তো আমার অন্যায় হবে এটা সম্পূর্ণ বিবেচনার বিষয় আল্লাহ নয় বলেছেন তুমি যদি রান্না করো কিছু গোস্ত তাহলে ঝোলটা বেশি করে দিও মুসলিম শরীর হাদিস আল্লাহ কেন তুমি দরিদ্র মানুষ হয়ে থাকতে পারো ঝোল বাড়াই দেওয়া হলেও পড়শিকে একটু সালুন দিয়ে এসে আল্লাহর যে বিধান ইসলামের যে বিধান কত সুন্দর কত আন্তরিক কত মনস্তাত্ত্বিক কত কল্যাণকর আমরা যদি একটু ইসলামকে পড়তাম ইসলামকে জানতাম ইসলামের বিধিবিধান অনুযায়ী নিজেদেরকে গড়ে তুলতাম বিশ্বের কোন সভ্যতা কোনো আচরণ কোন ভদ্রতায় তার সামনে টিকার মতো আশপাশে আসার মতো হতো না কিন্তু মুসলমানরা আমরা বড় দুর্ভাগ্য বড় হতভাগা যে আমরা ইসলামের ধারে কাছে আসি নাই ইসলামের শৃঙ্খলা নিজেদেরকে শৃঙ্খলিত করতে পারি নাই সারা বিশ্বের সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা ইসলামকে জানি ইসলামকে বুঝি ইসলামের আচরণ বিধি ব্যবস্থায় নিজেরা সবাই উপর থেকে নিঃ পর্যন্ত সবাই অভ্যস্ত হই দেখুন কত সুন্দর পরিবার কত সুন্দর সমাজ কত সুন্দর ব্যবস্থা গড়ে ওঠে দুনিয়া এবং আখেরাত হাতে নাতে আল্লাহাক আমাদেরকে সে তো দান করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আস্তকিলামাইকুম বরহুল বারকাত